আনাস রাদাল হতে বর্ণিত তিনি বলেন উকল বা উরাইনা গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনায় এলে তারা অসুস্থ হয়ে পড়ল নবী সাল্লু আলাই সাল্লাম তাদের সৎকার উটের নিকট যাবার এবং তাদের পেশাব ও দুধ পান করার নির্দেশ দিলেন তারা সেখানে চলে গেল অতপর তারা সুস্থ হয়ে নবী সাল্লাহু আল্লাহ সাল্লাম এর রাখালকে হত্যা করল এবং উটগুলো তারিয়ে নিয়ে গেল এ সংবাদ দিনের প্রথম ভাগেই তার নিকট এসে পৌঁছল তিনি তাদের পশ্চাৎ ধাপন করার জন্য লোক পাঠালেন বেলা বাড়লে তাদেরকে পাকড়াও করে আনা হলো অতপর তার আদেশে তাদের হাত পা কেটে দেওয়া হলো উত্তপ্ত শলাকা দিয়ে তাদের চোখ ফুটিয়ে দেওয়া হলো এবং গরম পাথরে ভূমিতে তাদের নিক্ষেপ করা হলো তারা পানি চাইছিল কিন্তু তাদেরকে পানি দেওয়া হয়নি আবু কিলাবা রহমাতুল্লাহ আলহি বলেন এরা চুরি করেছিল হত্যাকাণ্ড ঘটিয়েছিল ইমান আনার পর কুফরি করেছিল এবং আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল